بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فعن عبد الله ابن عمرو الله تعالى عنهما قال من الكبائر اشتم الرجل لوالديه قالوا يا الله وهل يشتم الرجل والديه قال نعم يسب ابو الرجل فيسب اباه ويسب امه فيسب امه بريدارشكو شروتا بايبونارا আমরা ইতিপূর্বে মাতা পিতার সাথে সদাচরণের কথা বলেছিলাম কিন্তু দেখায় তার মধ্যে আছে যদি রাগান্বিত হয়ে যায় কোন একটা আপনার তার কাজ হলো না অনেক সময় মাতা পিতাকে গালি দিয়ে বসে অথবা দেখে যদি মাতা পিতা কোনো ভাইয়ের প্রতি কোনো বোনের প্রতি একটু বেশি করে তাদের প্রতি বেশি দয়া দেখায় তখন অনেক সময় কোন বর্তমান যুগে এ ধরনের সরাসরি গালি দেওয়ার প্রথা ছিল না কিন্তু আরেক ধরনের প্রথা ছিল সেটাই হাদিসের মধ্যে বলা হয়েছে রসুল আকরম সাল্লা ইসলাম বলেছিলেন যে কবিরা গুনার মধ্যে থেকে একটি গুণা হচ্ছে যে মাতা পিতাকে গালি দেওয়া এটা হচ্ছে বড় একটি গুণা সাবেক রাম বললেন হে আল্লাহ রসুল বলে যে মাতা কেউ কি গালি দেয় সেটা কিভাবে হতে পারে কারণ সেই যুগে তারা রসুল আকরম সাহানের পড়েই তো তারা মানুষ হয়েছিল স্বর্ণের মানুষ হয়ে গেছিল এই কারণে তাদের কাছে এটা খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার ছিল যে কোনো মানুষ কি পারে তার মাতা পিতাকে গালি দিতে সেটা তো কোশ্চিন কালেও পালে না তখন রসুল আকরম সাহান তাদেরকে অন্যভাবে বুঝালেন বললেন যে না এটা হতে পারে কিভাবে যে তুমি অন্য অন্য বাপকে গালি দিবে অন্যের মাকে গালি দিবে তখন সে তোমার বাপকে অথবা মাকে গালি দিবে তাইলে সরাসরি তুমি তাদেরকে গালি দেওয়ার মতো কারণ তুমি যদি ওর বাপকে গালি না দিতে ওর মাকে গালি না দিতে তাইলে সে তো তোমার বাপ মাকে গালি দিত না কোন আর গালি দেওয়া সম্পর্কে আরেকটি কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হয় সেটা হচ্ছে যে কেউ যদি আমাকে গালি দেয় আমি কি তাকে গালি দিতে পারবো সেটা হচ্ছে আরেকটি কথা হ্যাঁ সেটার ক্ষেত্রে আমরা বলবো যে যদি আমরা চাই যে না তাকে গালিয়ে দেবো তাইলে তার মতো করে গালি দিতে হবে তার চাইতে বেশি বড় গালি দেওয়া যাবে না এটা হচ্ছে নিয়ম কারণ রসুল আকরম সাহেব হাদিসের মধ্যে বলেন আল যে মজরুম ছিল সেদিন আবার জালিম জালিমে পরিণত না হয় আপনি যখন আপনাকে একজনে গালি দিল আপনি যদি তার গালির চাইতে বড় একটি গালি দিয়ে দেন তাহলে আপনি আপনি জালিম হয়ে যেতে পারেন যেমন একজনকে আপনাকে গালি দিল একজন বললো যে গদ গাধা না, কারণ এই কারণে আপনার গাদা বলেছে কিন্তু আপনি তার জন্ম নিয়ে কথা বললেন যে তার জন্ম ঠিক নাই না এটা তো দুইটা এক পর্যায়ে না এই কারণে যিনি পরের জারজ বলবেন তিনি জালিমে পরিণত হবেন তখন অবশ্যই তার বাড়তি গুণে অবশ্যই হবে গালি না দেয় সেটা কিন্তু আমার জন্য লাভজনক যেটা রসুল আকরম সালামের খাদিস থেকে বুঝে যায় যে একদা হজরত আবু বকরদ্দি আলাহ তুমি রসুল আকরমের কাছে বসা ছিলেন এমতাবাস্তায় একজন এসে হজরত আবুলকে গালি দিলেন তখন তিনি গালি শুনলেন গালির প্রত্যুত্তর করলেন না এরপরে রসুল আকরম সাহেব রাগ করে ওখান থেকে উঠে চলে গেলেন উনি যখন রাগ করে উঠে চলে যাচ্ছিলেন তখন হজরত আবুকর ওনাকে ধরলেন বললেন যে আপনি দেখছিলেন যে ওই লোকটা আমাকে বারবার গালি দিচ্ছে আমি সহ্য করতে না পারে গালি দিলাম আপনি করলেন কেন আমার সাথে তখন একটা চমৎকার যখন তুমি তাকে না ততক্ষণ তার কর্মকাণ্ড দেখে কিন্তু যখন তুমি তাকে গালি দিলে তখন সেই ফেরস্তাটা চলে গেল সেই জায়গায় শয়তান এসে গেল এই কারণে আমি শয়তানের এলাকা থেকে রওনা করলাম এই কারণে আমরা বলবো যে একজনে গালি দিলে আমি সেটার প্রত্যুত্তর করত না বরং ধৈর্য ধরব তাইলে ফেরস্তা আমার পক্ষ হয়ে আপনার আমার পক্ষ থেকে তার প্রতিরোধ করবে আর যদি আমি গালি দিয়ে বসি তখন দায় দায়িত্ব আমি নিয়ে নিলাম সেটা আমার জন্য কখনো লাভজনক হবে না এই কারণে দৈর্যতার আমার জন্য লাভজনক হবে হ্যাঁ এবং সেই দৈর্যের ফল তো অবশ্যই জান্নাত হবে সেটা আমরা জানি আল্লাহ অবশ্যই আমাদেরকে যে কোনো মানুষকে গালি দেওয়া শুধু মাতাবিতা নয় যে কোনো মানুষকে গালি দেওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে দূরে রাখেন হ্যাঁ সেটাই আল্লাহর কাছে কামনা করব ওসআল্লাহ আলীন মহম্মদিজ what